আমরা করেছি কোরআনে আয়াতা করে দিয়েছি যেখানে আল্লাহ বলে আল্লাহর আকড়ে ধরো না আল্লাহর আকড়ে ধরলে তো তোমরা আর বিচ্ছিন্ন হতে পারতো না আর দলা দলা বিভক্ত হতে পারতো না আমরা পুরা আয়াতটাকে উল্টা করে দিয়েছি আমরা বন্ধুগণ ইসলামকে বিভক্ত করে নিয়েছি ইসলামে হারাম আল্লাহ তোমরা আল্লাহকে সবাই মিলে শক্তিশালী ভাবে আঁকড়ে ধরো বলে তোমরা বিভিন্ন দল বিভিন্ন উপদলে গ্রুপে তোমরা বিভক্ত হইও না আল্লাহ নিষেধ করে দিয়েছ যেখানে আয়তামের কথা এসেছে যেখানে আল্লাহর রুজুকে সব কিছুটা কিন্তু আমরা এটাকে নিজেদের জন্য অবধারিত করে নিয়েছি আল্লাহর যেটা নির্দেশ দিয়েছেন সেটাকে আমরা পিছিয়ে দিয়েছি আমরা করেছি কোরআনে আয়াতকে উল্টা পুল্টা করে দিয়েছি আল্লা আকড়ে ধরলে তো তোমরা আর বিচ্ছিন্ন হতে পারবে না আর দলা দলা বিভক্ত হতে পারবেনা আমরা পুরা আয়াতটাকেই করে দিয়েছি পুরাটা উল্টা করে দিয়েছি পুরাটা উল্টা করে দিয়েছি সুন্দর দিকে চলে আসার জন্য এই লোকটাকে দেখলে মানুষ মনে করে যে এই মনে হয় বলতে কাজ আবার এ করতে কাজ এতো একটা আমাকে সম্মান করবে আমার কেমন একটা বাদ সাহ কথা বুঝতে পেরেছেন এই কারণে আজকে মুসলিম দিন নেমে এসেছে আমার বন্ধু গর্ভ বছরের আবার মুসলমানদের প্রতিষ্ঠিত ছিল মুসলিম ঠিক কিনা না একটিমাত্র কারণ সেটা হচ্ছে মুসলিমদের শক্তি নষ্ট করে দেওয়া হচ্ছে মুসলিমদের আসল শক্তি নষ্ট করে দেওয়া হচ্ছে আজকে আমাদের চোখের সামনে আজকে দখল করে নেওয়া হচ্ছে মুসলিমদের দীর্ঘদিনের আবাসস্থল উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজকে দিন পর্যন্ত তাদের উপর নির্যাতন করা হচ্ছিল অল্প কয়েক দিনের মধ্যে সেই জনপদও আজকে ফিলিস্তিনের জনপদের মতো আজকে সবচেয়ে পৃথিবীর বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে মুসলিমদের উপর অত্যাচারের নির্মার তাদের উপর আবার গর্জে উঠেছে মুসলমানগুলো নির্যাতিত হচ্ছে আমরা দলাদলিব আমরা তো একত্রিত হতে পারলাম না হচ্ছে একটি আস্তা যে রাস্তার আশেপাশে যাওয়ার কোন সুযোগ নেই এটাই হচ্ছে একমাত্র সিরত একমাত্র পম এখানে যদি চলে আসতেন তাহলে অবশ্যই আপনার ওই ছোট ছোট দল ছোট ছোট গ্রুপ আপনার সেখানে আর কোন ধরনের নালা থাকতো না ক্যানেল থাকতো না নদী থাকতো না আপনার খাল বিল থাকতো না কথা কি বুঝতে পেরেছেন কিরা এখন তো আপনি খালবিল বিল নিয়ে দোড়া করতেছেন এখন তো আপনি খাল বিল নিয়ে দৌড়াদি করতেছেন আপনি খালের মধ্যে আছেন বিশাল সমুদ্রের মধ্যে যখন এই স্রোতের মধ্যে এসে যাবেন মূল স্রোতের মধ্যে এসে যাবেন তখন আপনি সত্যিকার দিন উপর প্রতিষ্ঠিত হতে পারবেন এটাই হচ্ছে মূলত কোরআনের একেবারে সুরা আলফাতয়ের মধ্যে নির্দেশ হয়েছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা সেই দরাদরির মধ্যে নিজেদেরকে লিপ্ত করেছি